للہ ما সালামে The no. horror ও যা কিছু আছে তা সবই আল্লাহ যাবতীয় সার্বভৌমত্ব যেমন তার জন্য যাবতীয় প্রশংসাও তার তিনি সকল কিছুর উপর প্রবল ক্ষমতা পান তিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন এরপর তোমাদের কিছু লোক মোমেন হল আবার কিছু লোক কাফের থেকে গেল আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তালা সবকিছুই দেখেন والأرض بالحق وصورت بي فأحسن صورا ंडलियों सठ अतपर तुम्हें मानसर आकृति दिए आबाद अति सुंदर आकृति दिए का फिर जीते आकाश मंडलियों पृथ्वी जा तुम्हारा जाोपन करो और जा प्रकाश करो एम आल्ला तुम्हारे मन कथा Oh, <laughs> no, Well, that তোমাদের কাছে কি সেসব লোকের খোঁজ খবর কিছুই পৌঁছেনি যারা এর আগে বিভিন্ন নবীর সময়ে কুফরি করেছিল অতপর তারা দুনিয়াতেই নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে পরকালেও তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক আজাব রয়েছে এটা এ কারণে যে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোন রসুল আসত তখনই তারা বলত কতিপয় মানুষই কি আমাদের পথের সন্ধান দেবে অতএব তারা সত্য প্রত্যাখ্যান করল এবং ইমানের পথ থেকে মুখ ফিরিয়ে নিল অবশ্য আল্লাহ থেকে কিছুই পাওয়ার দরকার ছিল না কেননা আল্লাহতালা কারোই মুখাপেক্ষী নন তিনি প্রশংসিত এ কাফেরা ধারণা করে নিয়েছে একবার মরে গেলে কখনো তাদের পুনরুত্থিত করা হবে না তুমি বলো না তা কখনো নয় আমার মালিকের শপথ অতি অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে আবার কবর থেকে উঠানো হবে এবং তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছ আর আল্লাহ তালার পক্ষে এটা অত্যন্ত সহজ কাজ অতএব তোমরা আল্লাহ তালা তার রসুল এবং আমি যে আলো তোমাদের দিয়েছি তার বাহন কোরআনের উপর ইমান আনো তোমরা এখানে যা কিছুই করো না কেন আল্লাহ তালা তা ভালো করেই জানেন Uh... وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٍ وَأَطِيعُ যেদিন তোমাদের আগে পরে সমস্ত মানুষ ও জিনকে একত্র করা হবে একত্র করা হবে সে মহাসমাবেশের দিনটির জন্য যেদিন বলা হবে হে মানুষ ও জিন আজকের দিনটি হচ্ছে তোমাদের আসল লাভ লোকসানের দিন লাভের দিন তার জন্যে যে ব্যক্তি আল্লাহর উপর ইমান এনেছে এবং নে কাজ করেছে তিনি আজ তার সব গুণামোচন করে দেবেন এবং তাকে তিনি এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যা তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে আর এটাই হচ্ছে পরম সাফল্য এটা লোকসানের দিন তাদের জন্য যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে এরা সবাই জাহান নামের অধিবাসী হবে সেখানে তারা চিরকাল অবস্থান করবে কত নিকৃষ্ট সে আবাসস্থল আল্লাহতালার অনুমতি ব্যতীত কোন বিপদই আসে না যে ব্যক্তি আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে আল্লাহ তালা তার অন্তরকে সুপথে পরিচালিত করেন আর আল্লাহ তালা সব বিষয় সম্মুখ অবগত হয়েছেন তোমরা আল্লাহর আনুগত্য করো আনুগত্য করো তার রসুলের তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের দায়িত্ব হচ্ছে কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া আল্লাতলা মহান সত্তা তিনি ছাড়া কোনুদ নেই অতএব প্রতিটি ইমানদার বান্দার উচিত সর্ববিষয়ে তার উপরই নির্ভর করা হে ইমানদার লোকেরা অবশ্যই তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের মাঝে তোমাদের কিছু দুশ্মান রয়েছে অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেক অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাপ করার নীতি অবলম্বন করো তবে আল্লাহতালা পরম ক্ষমাশীল ও তোয়ালু ومن يوقش حنفسه तुम्हारे धन सम्पदानी तुम्हारे एक परीक्षा मात्र और कमियाबा होते अवश्य आल्ला महा पुरस्कार रोज अतए तुम्हारा साध मोताब आल्ला तला के भय करो तुम्हारा रसूल आदेश सुनो तर कथा मत चलो आल्ला धन सम्पद ही उद्देश्य खरच करो এতে তোমাদের নিজেদের জন্যই কল্যাণ রয়েছে যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেওয়া হয়েছে সে এবং তার মতো লোকেরাই সত্যিকার অর্থে সফল যদি তোমরা আল্লাহ তালাকে ঋণ দাও উত্তম ঋণ তাহলে ক্যামতের দিন তিনি তা বহু গুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের গুণাখাতা মাফ করে দেবেন আল্লাহতালা বড়ই কোন গ্রাহী এবং পরম ধৈর্যশীল দেখা অদেখা সব কিছুই তিনি জানেন তিনি পরাক্রমশালী রুখাময়